আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পৃথিবীর সারা বিশ্বের সম্মানিত দর্শক ও শ্রোত্রিমী আমি আপনাদের সামনে আল কোরআন একটি এসেছে সকল বিষয়কে এটা সামিল করেছে এবং এটা একমাত্র গ্রন্থ যা অবিকৃত রয়ে গেছে এটা মানুষের অবলম্বন করার একমাত্র মানে সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ সকল ধর্ম মত এবং সকল পথ সে কোন চিন্তাধারা মত না কেন আপনি কোরআন এর কাছে নিজেই বলেছেন এই কোরআনের মধ্যে আমি কোনো কিছুর বিবরণ দিতেই কম করি নেই প্রত্যেক বিষয়ের মৌলিক বিবরণটা আল্লাব কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কিন্তু মানুষ মানুষের দুর্ভাগ্য এই কোরআন পড়াই শিখলো না কোরআনের কথা কোরআন গবেষণা তো অনেক দূরের কথা করা তো আরো বহু দূর কি বাহু দূরের কথা আছে কাছেই আসলো না আর নিজেকে পণ্ডিত বলে দাবি করলো নিজেকে জ্ঞানী বলে দাবি করলো নিজেকে সত্য পথের পথিক বলে দাবি করলো এ কেমন কথা হতেই পারে না কোরআনের কাছে আসলেন না আর আপনি সত্য পথের কি করে আল্লাপ জমিনের মধ্যখানে যত কিছু সব আল্লাপাক সৃষ্টি করেছেন সেখানে বৈজ্ঞানিক গণী বলেছেন 10 হাজার কোটি গ্যালাক্সি এক একটি গ্যালাক্সির মধ্যে ২০ হাজার কোটি সূর্য ঢুকতে পারে এক একটি সূর্যই পৃথিবীর চেতে আল্লাপা করেছেন সাত আসমান জমিন সহ তার কুর্সি সহ যদি আরশের মধ্যে রাখা হয় তাহলে মনে হবে বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আধুলি বা শিকি পয়সা রাখা হয়েছে তাহলে সেই আড়স কত বড় সেই আড়োসের উপরে আল্লাহ তাহার আল্লাহর কোন সীমা পরিসীমা নেই সেই আল্লাহ আল্লাপ রয়েছেন তিনি সব জানেন সব দেখেন সব বুঝেন সকল কিছু সৃষ্টি করেছেন সকল কিছু নিয়ন্ত্রণ করেন পৃথিবী ধ্বংস করে আবার যে জীবগুলাকে বেশি বুদ্ধি দিয়েছেন তাদের তিনি হিসাব নেবেন জান্নাত দিবেন জাহান্ন দেবেন জাহ্নাত বিশাল জাহান্ন বিশাল সূর্যটাই যদি তার লক্ষ গুণ বড় হয় তাহলে জান্নাত কত বড় জাহান্নাম কত বড় আল্লাহ পাক প্রত্যেককে যদি এই পৃথিবীর চেতে দশ গুণ বিশ গুণ একশো গুণ বড় বড় কোনো অভাব হবে না আবার জাহান্ন সারা পৃথিবীর সকল কিছুকে জাহান্ন জাগার অভাব হবে না এটা আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে পারলাম আল্লাহাক বলেন আল্লাহ বলেন এই পৃথিবীটাকে আল্লাহ পাক সাজিয়েছেন যেমন মানুষ তার ঘর গুলাকে তার সামর্থ্য অনুযায়ী আল্লাহাক আসমান কত সুন্দর করে সৃষ্টি করেছি তারা কি তাকে দেখে না আবার চেয়ে দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি হালতার ফুতুর কোনো ত্রুটি তোমরা লক্ষ্য করেছ কোনো ভুল তোমরা ধরতে পারবে ভুল যেহেতু কোথাও ধরতে যাওয়া যে তারকাটা এই জায়গায় না রেখে এই জায়গায় হলে ভালো ছিল পৃথিবীটা এইভাবে না ঘুরলে অন্য কক্ষ পথে ঘুরলে ভালো হতো সূর্য এই পথে না ঘুরলে অন্য পথে ঘুরলে হতো আপনি শুধু চেষ্টা করে দেখুন যাইতেই পারেন না কাছে শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে একটু দেখে আপনি মহাবৈজ্ঞানিক হয়ে আল্লাহর ভুল ধরতে যাবেন আপনি একটা একটাতে একটু সরে দেখেন না কেন আমার শোনা কথা প্র্যাকটিক্যাল নলেজ নাই সূর্য যেখানে আছে সেখান থেকে একটু যদি নিচে নামে পৃথিবী নাকি গলে যাবে পুড়ে যাবে পৃথিবীতে পানি বরফ গুলা গোলে পানি হয়ে পৃথিবী ভেসে যাবে আবার যদি উপরে উঠে বেশ কিছু তাহলে নাকি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে যেটা যেখানে হা কেমিন যেটা যেভাবে সৃষ্টি করে যেটা যেভাবে সেট করেছেন সেই সেট আপনি বদলান না দেখেন কি হয়ে যায় পৃথিবী বিধ্বস্ত হয়ে যাবে হালতার মিন ফুতুর আল্লাপাক জিজ্ঞাসা করেন তার সুরামুল্কের মধ্যে আল্লাহাক জিজ্ঞাসা করছে তোমার দিকে একেবারে জীর্ণশীর্ণ হয়ে একেবারে অপদস্থ হয়ে জিল্লতি হয়ে সংকুচিত হয়ে ফিরে আসবে তোমার কাছে আসবে কেন কোথায় তুমি ফুল ধরবে কি করতে পারবে মহা কাশের যত কিছু আছে তারা আল্লাহন হাদিসে বলেছেন ভাষণে আসমান সৃষ্টির সময় পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন জমানো আল্লাপাক সৃষ্টি করেছেন যুগ চন্দ্র কেন দেখা যায় শুরু হয়ে ওঠে আবার পরিপূর্ণ হয় আবার শুরু হয়ে শেষ হয়ে যায় বলে তুলেন হাজ এই দেখে তোমরা সময় গণবে অন্য আয়তে যেটা আগে পড়েছে ক্যালেন্ডার হিসাবে চন্দ্রের মাধ্যমে তোমরা সন গণনা করবে সংখ্যা গুনবে তোমরা সন গণবে মাস গুনবে দিন গুনবে টাইম নিয়ন্ত্রণ করবে তোমরা চন্দ্রের মাধ্যমে এবং সূর্যের মাধ্যমে চন্দ্র উঠে সূর্য ওঠে ডোবে আসলে তো ঘোরে আর কি একটা আরেকটার আড়াল হয়ে যায় এর মাধ্যমে আল্লাহ নবী বিদায় বলেছে সময়ের সাইকেল হচ্ছে সাইকেল অনুযায়ী যেদিন আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবে মাস দিনে দিন এতদিনে হয় সপ্তাহ এতদিন হয় আল্লাহ নবী বললেন আর মধ্যে ঘুরছে ঠিকই মাস হচ্ছে ঠিকই কিন্তু রক্ষা করো আল্লাহ নবী বৈজ্ঞানিক সূত্রের দিকে একবার ইশারা করেছেন আবার আমল কি করতে হবে পৃথিবীতে এর জন্য সেটা আবার সুন্দর করে বিবরণ দিয়েছেন কিন্তু এখনো ঘুরছে আল্লা নবী বলছেন আজ থেকে চোদ্দ বছর আগে আল্লাহ নবী যখন হজ করলেন তখন বললেন এখনো পর্যন্ত আমরা আসমানকে বানিয়েছি শক্ত করে মহাশূন্য সৃষ্টি করেছে আমি অত্যন্ত সুদৃঢ় করেছেন তারা করেছেন না করলেও কোনো তবে সরাসরি শব্দ তো এটাই হচ্ছে সুরা আদা আরিয়া সাতচল্লিশ নম্বর আয়াত এটা এটাকে আল্লাহ বলেছেন আল্লাহ বিস্তৃত করবেন বিস্তৃত আল্লাহ করতেই পারেন কোনো সমস্যা নেই আল্লাপাক নির্দেশ দিলেই হবে বৈজ্ঞানিকগণ এখন গবেষণা করে বলছেন যে পৃথিবী বিস্তৃত হবে পৃথিবীর বহু কিছু এই যে অবস্থায় এসে সেখানে এক্সপানশন হবে এক্সটেনশন হবে সেগুলার হতেই পারে ইত্যাদি বৈজ্ঞানিকগণ বলছেন নাও হতে পারে তবে কোরআনের এই আয়ত্তের মধ্যে এই শব্দের মধ্যে সে দাবিটা রয়ে গেছে সুতরাং কোরআন যে কত চোদ্দ শত বছর আগে কিভাবে এই আল্লাহর কালাম স্রষ্ট বলতে কিছু নাই পরমাণু ইলেকট্রন অনু আটম ইলেকট্রন নিউট্রন প্রোটন পরমাণু সেগুলো নিজেরাই নিজেদেরকে চিনতে পারে নিজেরাই নিজেদেরকে একটার সাথে আরেকটা। মিলন ঘটে যখন যেখান যা প্রযোজ্য সুপ্রযোজ্য ভাবে স্ববিষ্কৃত হয়েছে হয়েছে স্বয়সেন্ট ফসল নানান কিছু তারা বলে থাকেন আল্লাব কি অনুপরণুর কথা তোমরা বলো এগুলো তো আমি সৃষ্টি করেছি আগের ধারণা শুধু অ্যাটম পর্যন্তই ছিল অনু পর্যন্তই ছিল পরবর্তী ধারণায় পরমাণুর চিন্তাও এসেছে পরমানু অ্যাটম পর্যন্ত ছিল অনু পরমাণু তারপর ইলেকট্রন নিউট্রন পোটনের ধারণা এই পৃথিবীতে আসলো আজ থেকে আল্লাহ বলে কেমত আসার তো কোনো প্রশ্নই নাই কেন পরম পরস্পর মিশ্রিত হয়ে স্বস্তি যেটা হয়েছে প্রাকৃতিবাদী প্রকৃতিবাদী তারা তারা বলে থাকে শেষ হবে না তারা বলে আমাদের বড় কথা সেখানে আমরা এটা তো আমাদের পৃথিবীর জীবন মাত্র এখানে আমরা মরি বাঁচি আমাদেরকে এই প্রাকৃতিক নেচার ছাড়া আর তো কেউ আমাদের মৃত্যু ঘটাতে পারবে না সময় তো সারা বিশ্বের দর্শক শ্রোতা সামান্য একটু ব্রেকের পরে আপনারা দেখছেন a man of character and faith in Allah How did your journey begin? I could have dreamt of becoming the best doctor in the world. The turning point in my life was when I met Sheikh Ahmed Ida. With outstanding dedication. I've dedicate myself fully, honorary, voluntary, for yes. the sake of spreading the message of peace. With extraordinary determination. Was there any planning involved? There was no planning from my side. was planning from God's side. With crystal clear vision. Besides being a good Muslim, it's a duty of a Muslim, that they should spread the message of peace throughout the world. Look, <laughs> Dr. Jaakider Itihash, Paraburthi Anushtham, Peace TV, Bangalaya. Peace be upon you and blessings be upon you. And the people who are in the fear of the Lord said, don't come to the আল্লাহর কাছ থেকে পরিমান অনুপরিমান কোনো কিছু আল্লাহর দৃষ্টির বাহিরে নাই আসমানে এবং জমিনে অনুপরিমাণ কোন কিছু তার জ্ঞানের তার দৃষ্টির তার শাসনের বাইরে নাই তার কন্ট্রোলের জানার বাইরে নয় অ্যাটম বা ইলেকট্রন নিউট্রন প্রোটন সহ তার চেতে যদি ছোট কিছু আবিষ্কৃত হয় এক কথায় আল্লাপ বলে দিয়েছেন যে ছোট যে ক্ষুদ্রেতে ক্ষুদ্র কল্পনা করা যায় না এমনও ক্ষুদ্রতর বা সর্বশেষ ক্ষুদ্র যা সেটা আল্লাহর জ্ঞানের বাইরে নয় বাইরে নয় আল্লাহ আল্লাহর নির্দেশের বাইরে নয় আল্লাহর এবং কন্ট্রোলের নয় সবচেয়ে ক্ষুদ্র যার চেয়ে ক্ষুদ্র কল্পনা করা যায় না এমন ক্ষুদ্র হয় সেটা আল্লাহর আল্লাহর জানার বাইরে নয় ও একবার যত বড়ই হোক না কেন যত বড় কল্পনা মানুষ করতে পারে না কেন কিছু বা বস্তু বা জন্তু একটা না কিছু সেটা আল্লাহ জানে সেটাও আল্লাহর শাসনে আল্লাহর নির্দেশে আল্লাহর কন্ট্রোলের মধ্যে রয়েছে আল্লাহর নির্দেশে বাইরে নয় ইল্লাফি কেতাবের মুবিন সেটা আল্লাহর কেতাবে রয়েছে আল্লাহর কাছে লিপিবদ্ধ রয়েছে না আল্লাহ কিভাবে সবকিছু আল্লাহ আছে বছর আগে কি হবে আর কি হবে না কার ভাগ্যে কি রয়েছে কি রয়েছে আল্লাহ যা জানেন সে হিসাবে সেটা লিপিবদ্ধ রয়েছে আরেকটি আয়াত রয়েছে সুরাই ইউনুসের একষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ থেকে কোন কিছু ফুসকে যেতে পারেন আল্লাহ জ্ঞানের বাইরে যেতে পারেন আল্লাহর জানার বাইরে যেতে পারেন কিন্তু আয়া দ্বরা স্বীকৃতি দেওয়া হচ্ছে ওয়ালা আস গারিন দালেকা একবার অনু উঠছে বড় যে মৌলিক পদার্থ লোহা হোক স্বর্ণ হোক তাম্র হোক অব্র সেটা ভাঙবেন বড় পদার্থ ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে অনু হবে অনুর পরে পরমাণু হবে ক্ষুদ্র হবে ক্ষুদ্র যেটা হোক অনেক বড় যেটা হোক আল্লাহ থেকে আল্লাহর শাসন থেকে আল্লাহর জানাত থেকে আল্লাহর কন্ট্রোল থেকে আল্লাহর নির্দেশ থেকে আল্লাহর ম্যানেজমেন্ট থেকে আল্লাহর পরিচালন থেকে সামান্যতম বাহিরে যাইতে পারে না সেটা আল্লাহ আদমকে তো আল্লাহকে জ্ঞান যত কিছু নাম হতে পারে সব কিছু আল্লাপাক আমাদের পিতা আদমকে শিক্ষা দিয়েছিলেন সুর আলবাহ আয়াতগুলো আপনারা পড়েন সেখানে সবকিছু আদমকে শিক্ষা দিয়েছিলেন আল্লাপ সেই জ্ঞানগুলাই মানুষের মধ্যে জিন যেটা বিস্তৃত বিস্তৃত লাভ করে জেনেটিক্স মানে জেনেটিক্যালি জেনিওলজিক্যালি সেটা আস্তে আদমের জ্ঞানটাই মানুষের মধ্যে বিস্তার লাভ করেছে কোনো কিছুই আদমের কাছে দেওয়া সেই বিদ্যা পৃথিবীতে ছড়ে গেল দর্শনের বিদ্যা কবিতার বিদ্যা সাহিত্যের বিদ্যা তারপরে আপনার বিজ্ঞানের বিদ্যা সব আদমকে একবারে দেওয়া হয়ে গিয়েছিল কাজে পৃথিবীতে সেই রিপ্রোডাকশন এর মাধ্যমে মানুষের মধ্যে সেই এখানে নতুন করে তো কিছু করারই নেই সম্মানিত নট বুক অব সায়েন্স অনলি এটা শুধুমাত্র বিজ্ঞানের গ্রন্থ না এটা নিদর্শনের গ্রন্থ বিজ্ঞানের কিছু কিছু সূত্র তত্ত্ব এর মধ্যে রয়ে গেছে যাতে বৈজ্ঞানিকরা অহংকার করতে না পারে যে কোরআন বিজ্ঞানের বাইরে রয়েছে আসুন আমরা নেই বৃষ্টি প্রসঙ্গে একটু নেই দেখি আল্লাপাক দৃষ্টি আকর্ষণ করছেন তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন মিলতে মিলতে সেটা ভারী হয়ে যায় কেমন কঠিন হয়ে যায় ওজন বিশুষ্ট হয়ে যায় ফাতার আল ওয়াহ রুজুমিনে খেলালে তারপরে বৃষ্টি সেই মেঘ থেকে ফোটায় ফোটায় কিভাবে পরে তোমরা কি দেখো না আল্লাহ পাক আরো বলছেন জিব্রাইল অাল ওরা এসেছে জিব্রিলিক মিকাইল ফ্রেস্তার দায়িত্বই হলো মেঘ পরিচালনা করার মেঘ উঠে আসে সুতরাং মেঘ উঠেছে নয় মেঘ পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ রয়েছে আবার সেগুলা নিয়ন্ত্রণ করার জন্য ফেরস্তা রয়েছে তিনি হলেন মি কাল এটা বিশ্বাস করতে হবে কিভাবে পরিচালনা করেন আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাপ যেভাবে বিবরণ দিচ্ছেন অস্বীকার করা যাবে না অবিশ্বাস করা যাবে না কেননা চোদ্দ শত বছর আগে এই বাস্তব থিউরি কোরআনের মধ্যে রয়েছে আরো আসুন আরো আয়াত আমরা তো করি কারো কারোর ধারণা ছিল যে মেয়ে কোথার থেকে আসে কিভাবে আসে এগুলা তারা কখনো বুঝতেও পারেননি কখনো মাটির নিচেও যে পানি আছে এই ধারণাও মানুষের ছিল না কিভাবে উড়ে আসে বিভিন্ন কুসংস্কারও ছিল কিছু কিছু স্বাভাবিক ধারণাও ছিল বায়ু প্রবাহের ফলে হয় ইত্যাদি ইত্যাদি এক এক দেশে এক এক সময় মহা ভূমধ্য সাগরে আবহাওয়া যেখানে প্রবাহিত হয় সেখানে শীতকালে বৃষ্টি হয় আমাদের দেশে সেখানে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ ভাদ্রবাসে বৃষ্টি হয় ওই সময় আবার মধ্যপ্রাচ্যে বৃষ্টি হয় না এক এক সময় কোনো কোনো দেশে আবার বরফ পরে ঠেকে থাকে আবার মরুভূমির দেশগুলাতে বৃষ্টি হয় না আসামে আবার মহারাষ্ট্রে ওই সময় পাহাড় পর্বত এলাকাগুলো এলাকায় বৃষ্টি হয় না আবার ওই দিক বৃষ্টি হয় পরিচালনা করে বৃষ্টির ব্যবস্থা কিভাবে করেন আল্লাপাক আসমান জমিনের সৃষ্টির মধ্যে আর এই যে মেঘ পরিচালনা করেন আলমোসরাইনের সময় আর আসমান এবং জমিনের মাঝখান দিয়ে মেঘমালা প্রবাহিত হয় আল্লাহাক বলেন জ্ঞানীদের জন্য শিক্ষিতদের জন্য বুদ্ধি যাদের আছে তাদের জন্য এখানে রয়েছে নিদর্শন আপনারা পরে নেবেন আসমান এবং আল্লাহাক আনে কে রেমে আরো বলছেন তুমি দেখো না আল্লাহাক কিভাবে আনসালিন মা কিভাবে আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন আরো বলছেন আল্লাপাক আল্লাশন সময়ের মধ্যে বজ্রপাতের কারণে পৃথিবী তোমাদের ঘর ভারে ভেঙে যায় কিনা তোমরা আহত নিহত হও কিনা ফসলের ক্ষতি হয় কিনা আবার আশাও দেন মেঘের ভিতর থেকে পবিত্র পানি পরবে বৃষ্টি পড়বে চব্বিশ এখানে আল্লাহ বলছেন এখানে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষিতদের জন্য আপনার কেন মূর্খ হয়ে যেতে চান কেন আপনারা এটা পড়বেন না আমি পরিমাণ মতো পানি বর্ষণ করি অপরিমান এই দিন মানুষ যখন পাম্প কাজ বেশি করে আল্লাহর পক্ষ থেকে তখন গজল মজল হয় প্রতি বৃষ্টি অতি খরা অতি বন্যা দিয়ে আল্লাপাক মানুষকে শিক্ষা দেন লাল হামিয়ার জন যাতে আল্লাহর পথে বৃষ্টির পানি পবিত্র আল্লাহ বলেছেন আমি আসমান থেকে মুবারক বরকময় পানি অবতীর্ণ করি এখন বৈজ্ঞানিকরা বলছেন যে প্রত্যেক পানির মধ্যে দশ গুণ থাকতে পারে পানির নিচের থেকে ওঠে কিন্তু বৃষ্টির পানি যেটা সেটা পবিত্রের মুক্ত পানি বলেছেন সম্মানিত পৃষ্ঠতা আমরা এই প্রসঙ্গে এতটুকু আলোচনা করে আজকের জন্য শেষ করতে চাই আসসালাম আলাইকুম ওরকতাত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 gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান